আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মাইয়ুযলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ফকত কালমোলফর তালি ওজা আরামত আলহ ও তরিক আহলসন্না তবলক ফজরকামসহাবলকলাম ও জমাউল্কিয়সা ওমনাজর তফিন ফিন আজমা কমিনম তকব মিন হম একশ ফিলকল ও কফা বহি কবুলফ তহলক ও মাকানত জ্দ কতক ওলা ولا, ولا, ولا ضلالا ইল্লা মিন আল কালাম জেদআ আল কেয়াস ওয়াহি আবু আবুল বেদাহ ও শুকুক ও সম্মানিত দিনই ভাতৃমন্ডলী আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা এবং পিয়া নবী সালাহ সাল্লামের সালামের পর আজ শনিবার এশার সালাতের পর তারিখ বারোই জমা দাসানি চোদ্দোশো তেতাল্লিশ সিজির মোতাবেক পনেরোই জানুয়ারি দুই আমাদের ধারাবাহিক আলোচনা শ্যার হুসাহ इमाम अल हसान वर वाह रमतउुल्लब थे पर्व नम्बर चुआल आलोचना करब जाते लेखक विशेष भाव आलोचना करमरा जा दार्शनिक एवं दर्शन प्रभावित आहले कलम इलम कलम जरा पंडित जरा तर्कविद धर्मियों विषय झगड़ा करके गुमराहर शिकार गुमराहर शिकार पथभ्रष्ट हो तुमरा विपरीत कुरान सन्ना के दलिल के आंकड़े धरव कुरान सन्नार अनुसरण करहर दलिले अनुसरण कर তাতেই শান্তিতে এবং নিশ্চিন্তে সঠিক দিনের ওপর আমল করতে পারবে এই হচ্ছে আজকের মূল আলোচনা আর তারপরে গোমরা ফিরিকা জাহামিয়া আর যারা আল্লাহ আসমাসেফাতগুলিকে অস্বীকার করেছে অথবা অবব্যাখ্যা করেছে তাউিল করেছে তাদের থেকে সতর্ক করেছেন বলছেন ওয়াইজা আরাত্তাল ইস্তিকা মাত আল আল হক अतारिक आहलेन्ना तुम जो हकर ओपर प्रतिष्ठित इच्छुक एवं आहलेन्नाथ मतदर्शेष्ठित इच्छुक हक सत्यपर अविचल थकते तुम्हें इच्छुक आहलेन्नाथर आदर्शर ओपर प्रतिष्ठित थकते चाओ जरा तुम्हारूर्वे सन्नाथर रणसारी छ কাবলাক ফাহজার ইল কালাম তাহলে তুমি সতর্ক সাবধান এলমুল কালাম থেকে এলমুল কালাম যারা দর্শনে ইউনানি ফালসাফা হেকমত যেটাকে বলা হইতো এই ভাষা এগুলো আমরা মাদ্রাসায় পড়েছি আরিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা এগুলিতে এইসব কিতাব একসময় পড়ানো হতো এমনকি আহলাদিসের মাদ্রাসায় পড়া হইতো আহলেদিস মাদ্রাসা থেকে প্রায় উঠে গেছে কিন্তু দেববন্দু বের বেদের মাদারসা এখন এসব আছে মান্ত্রিক লজিক পড়ানো আর হেকমত যেটা হচ্ছে ইউনানি ফালসাফা মানে গ্রিক দর্শন গ্রিক ধর্ষণ দর্শন আর এই দর্শনে প্রভাবিত হয়ে তারা নিজেরা যারা অন্যান্য গুমরা ফিরকা ছিল প্রথমে তারা তাদের রদ করতে গেছে তাদের খন্ডন করতে গেছে কিন্তু তারাই গুমরাহিতে নিমজ্জিত হয়েছে যেমন আশায়রা মাতুরি দিয়ে एरा मोत हवारिज और जहमी तरद करते गुमराह शिकार कारण आशा मातुरी आहलि कलम कलम इी दर्शन जे बला आजकल महाशय चर्चा करा पठन पाठन करा जुक्ति दिए जुक्त खंडन करुक्ति दिए दर्शन दिए इलमी रही है खंडन करतेमरा शिकार हो आल्लर नाम गुनावलिशम सेफा सबके अस्वीकार कर আল্লাহ রাসমা সেফাত কে না করেছে আর এরা কি করেছে আশায়রা মাতুরি দিয়া এরা সাতটি সেফাত ছাড়া বাকিগুলির অপব্যাখ্যা করেছে যেমন আল্লাহ নেমে আসেন হাদিস আছে না নেই হ্যাঁ পথি রাতের শেষ তৃতীয় অংশে প্রথম আকাশে নেমে আসেন তো বলছে আল্লাহ নেমে আসেন না আল্লাহ রহমত নেমে আসে আল্লাহর রহমত নেমে আসে আল্লাহ রবুল আলমিনার আগমন কোরআনে কেনে রয়েছে আল্লাহর আসার কথা রয়েছে হাসরের মাঠে বলছে না আল্লাহর আশা না আল্লাহর হুকুম আসবে আল্লাহর আশা তার মানে আল্লাহ যে আগের স্থানে ছিল সেখান থেকে স্থান পরিবর্তন হইলো এইগুলো এগুলো মানা যাবে না এগুলো তো সৃষ্টির গুণ তাহলে সৃষ্টির সাথে তুলনা হয়ে গেল তাহলে দেহবাদী হয়ে গেলেন আপনি আল্লাহ রব আলিনের পবিত্রতা প্রমাণ করতে গিয়ে নিজেরাই কি হয়েছে অন্য আরেক গুমরাহিতে গিয়ে পড়েছে যুক্তি দিয়ে যুক্তিকে খণ্ডন করতে গিয়ে অধিকাংশ মানুষ গুমরাহের শিকার হয় কিন্তু যুক্তিকে খণ্ডন যদি দলিলের মাধ্যমে করেন আর দলিল হচ্ছে ওহি পরান এবং সহি সন্না िस मूल बनिए पेश करें गुमराह सम्भवनाल्ला हकर चाहो आहल सुन्नाथ मतदर्शेष्ठित चाह जरा तुम्हारे पूर्व चले गे फैज इल कलम इलम कलम सतर्क सबदान चर्चा करिए ना पढ़ा लिखा करियोना वसाबाल कलम इलमे कलम जरा पंडित তাদের থেকে সতর্ক সাবধান তাদের সংসর্গ গ্রহণ করি তাদের সাথে বসিও না তাদের সাথে চলাফেরা করিও না তাদের শিষ্যত্ব গ্রহণ করিও না তাদের ছাত্র হইও না অল জেদাল এবং ঝগড়া থেকে অলমেরা তর্ক বিতর্ক থেকে যে অল কেয়াস এবং যুক্তি পেশ করা থেকে ধর্মীয় বিষয়ে ঝগড়া তর্কে জড়াইতে চিও না কারণ তাতে শত্রুতা বৃদ্ধি পাবে শত্রুতা ছাড়া কিছু হয় र्क करते गए बहस करते श्रुता छा लाभ है दलिले पक्षे जुक्ति दलिल अपवेख्या ठीक दलिले जो था इसलाम आसलाम उत्साह चार কিতাবউল্লা করি কেরিম এবং সন্নাতে রসোর উল্লাহ রসোর উল্লাহ সাহিৎসাল্লাম সোন্না সাইসন্না হাদিস এবং এ উম্মতের এজমা এজমাউল ওম্মা কিন্তু এজমা আপনি করবেন দলিলের বিরুদ্ধে এটা চলবে না হ্যাঁ দলিলের নাই যে চার মজাহের এক মজাব মানা ফরজ আর অন্ধ মোকাল্লের যারা মজাহের গোঁড়া যারা হানফি শাফি মালিকি ইত্যাদি যারা গোঁড়া মজাবের অনুসারী তারা বলে যে চার মজাবের এক মজাব মানতে হবে এর ওপর এজমা হয়ে গেছে তাহলে এ এই যে মা কোরআন হাদিস কি বলছে ইতবেও মা এর ইকম যা আল্লাহর পক্ষ থেকে নাজলে হয়েছে তার অনুসরণ করো তাহলে এর বিপরীত এরকম কত আয়াত রয়েছে বলেন কোন তুম আল্লাহ করতেও নি রসুলা ফাঁকাত আতআ আল্লাহ যে আল্লাহকে যে রসুলকে মারল সে আল্লাহকে মারল যদি তোমার আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো তাহলে অনুসরণ কার করতে বলা হয়েছে রসুর উল্লাহ সাল্লা সাল্লামের আনুগত্য আত্মীয় আতীয় রসুর আল্লাহকে আমার রসুরের আনুগত্য করো এ সমস্ত দলির বিপক্ষে বলবেন যে এজমা হয়ে গেছে চার মজাবের এক মজাব আনতে হবে তো মজাবের সবগুলি ফতোয়া ঠিক মেলা ফতো আছে যেগুলো সরাসরি কোরআন হাদিসের বিরোধী তারপরে মানবেন আরাম কাজ করবেন স্পষ্ট গুমরাহি তো কেয়াস ইসলামা চার নম্বর বলছিল এজমার পরে চার নম্বর হচ্ছে কেয়াস কিন্তু কেয়াস কখন যখন স্পষ্ট কোনো দলিল পাচ্ছেন না কারণ একটা মাস আলাই নতুন মাসলা এখন তার স্পষ্ট কোনো দলিল পাচ্ছেন না অস্পষ্ট রয়েছে অন্য একটি মাসলা সদৃশ্য এই বা ওই হুকুমটির ওপর এই হুকুমটিকে কেয়াস করা এটা ইসলামে আছে কিন্তু দলিলের বিরুদ্ধে যদি কেউ কেয়াস করে তাহলে এটা হচ্ছে ইংলিশের ক্যাস এজন জন্য আরবিতে একটি কথা আছে আর হাদিস কোরআন হাদিস দলিলের সামনে যদি কেউ যুক্তি দাঁড় করে তাহলে সেটা হারাম ওই কেয়াস থেকে এখানে সতর্ক সাবধান করছেন সাবধান ওই কেয়াস থেকে যে কেয়াস ইবলি শাহতান করে আস কি ছিল যুক্তি কি ছিল আর আল্লাহর হুকুম কি ছিল আল্লাহর হুকুম ছিল তুমিও তুমিও সমস্ত ফসা জাদ মালায় করলো মাঝমন সমস্ত মালায় ইবলিস না আনা খাই মেন এই যে এটা হচ্ছে যুক্তি আল্লাহর হুকুম্লি আদম এটা হচ্ছে দলিল আর ওর যুক্তি হচ্ছে মাটির চাইতে আগুন বেশি শক্তিশালী মাটির চাইতে আগুন বেশি শক্তিশালী মাটিকে পুড়িয়ে ঝামা করে দেয় এট বানিয়ে দেয় কিসে আগুনে আগুন জ্বালাল রহমত থেকে বঞ্চিত ওয়িনা আলিখা লি অন কিয়াম পর্যন্ত তোমার লান হইতে থাকবে যাও কারণ তুমি দলিলের সামনে যুক্তি দাঁড় করেছ তো এখানে লেখক যে কেয়াস যে যুক্তি থেকে সতর্ক করেছে সেটা হচ্ছে দলিলের পরিপন্থী বা দলিলের মোকাবেলায় দলিল খণ্ডন করার জন্য কেয়াস যুক্তি দাঁড় করা মোনাজার ফিদ্দিন ধর্মীয় বিষয়ে মোনাজার বহাস করা মোনাজারা যেটাকে বাংলাদেশে কি বলা হচ্ছে বহাস বাহাস মানে তর্ক বিতর্ক মোনাজারা আসলে এটি আসলে ইসলামের যে পরিভাষা যেটা চলে আসছে যে যুগ থেকে মনাজারা শুরু হয়েছে আর মনাজারা কিন্তু শুরু হয়েছে পরবর্তীতে সাহাবাই রসোর শাহবাইকার জামানায় তাব স্বর্ণযুগুলো মনাজারা ছিল না পরবর্তীকালে শুরু হয়েছে যখন আব্বাসি খেলাফত আমলে বাদশাহারুন রশিদের জামানায় বিশেষ করে বাদশাহারুন রশিদের জামানায় যখন ইউনানি ফালসাফা মানে গ্রিক দর্শন গ্রিক দর্শনের ওগুলো তো ছিল সেখানকার ভাষায় গ্রিস ভাষায় সেখান থেকে আরবিতে উনি হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে সেগুলির অনুবাদ করালেন বাগদাদ রাজধানী আর সেটা ছিল এলমের রাজধানী অনুবাদ করান যে এগুলো থেকে মুসলিম জাতি উপকৃত ইউরোপের বিদ্যা থেকে ইউরোপের কাছে পূর্ব ইউরোপ গ্রিস আর ইটালি প্রা সবসীদীয় তো এদের দর্শনগুলিকে তর্জমা করা যাকজমা করানো হয়েছিল উপকারের জন্য উপকারের চাইতে অপকার বেশি অনুবাদ করে যখন আলেম পড়ার সাথে সাথে দর্শন পড়া শুরু করলো আর যাদের কোরআন হাদিসের জ্ঞান ওইরকম ছিল না তহ জ্ঞানের অভাব ছিল তারা গ্রিক দর্শনে প্রভাবিতার হয়ে কেউ আশায়রা হলো কেউ মাতরিদি হয়ে গেল কেউ মোহতাজেলা হয়ে গেল কখনো দেখাতে না যে মনাজেরা বহাস করে সেখানে একটা শান্তির পরিবেশ তৈরি হয়েছে এবং সে এলাকার লোকের হেদায়ত হয়েছে বরং সেখানে লাঠির জোর দেখিয়েছে নাই মারামারি হয়েছে মারপিট হয়েছে कठिन कठिन दार्शनिक तरफ शनते जाकद तर कहम तकबल जदि तर क्या ग्रहण न करो ना असारि कथा मातुद कथा कथा আমি সুফিদের কাছে খাতির তাদের আলোচনা গুলিতে যাচ্ছেন যে আলোচনা চক্র তাদের হয়ে থাকে আর বলছেন না না না ওদেরটা নেব না ওদেরটা নেবো না তবলিগদের সাথে অনেকে বসতে যায়। ওরা আসে ওদেরকে বসতে দিয়ে ওদের সাথে বসি ওদেরটা নিনাভ্রষ্টদের কাছ থেকে তোমার শ্রবণ করা সোনা ও তাকবাল মেন যদিও তাদের কথাগুলি তুমি গ্রহণ না করো কবুল না করো কি করবে তোমার ক্ষতি করবে কি ক্ষতি এক দাহুসিল কালবে তোমার অন্তরে সন্দেহ সৃষ্টি করবে তোমার অন্তরে করবে কি জানি এটা আবার আমাদের ভুল না হয়ে যায় আল্লাহ আরো সে আজিমে আছেন তাই না আল্লাহ আরো আছেন আর সে আরো থেকে প্রতি রাতে নেমে চলে আসে তাহলে তো ওরা তো বলছে যে তাহলে কি আরোশ খালি হয়ে গেল যখনই বললেন যে তাহলে আরস খালি তার মানে আপনি সৃষ্টির সাথে তুলনা করেছেন আমাদের তো তুলনা করতে চাইনি আল্লাহ অবতরণ আল্লাহ আল্লাহর মতো আমাদের মতো নয় যেমন আল্লাহ আল্লাহর মতো সৃষ্টির মতো মানুষের মতো নয় মানুষ ওপর থেকে নিচে নামলে ওপরের জায়গাটি খালি হয়ে গেল কিন্তু আপনি আল্লাহ সম্পর্কে যখনই এই কথা ভাবলেন যে আল্লাহ যখন আরস থেকে বা আল্লাহ রাবুল আলমে নেমে আসলেন প্রথম আকাশে তো আগের জায়গাটি খালি হয়ে গেল শূন্য হয়ে গেল তার মানে সৃষ্টির আপনি তুলনা করলেন তো মোসাবাহ তো আপনি হ্যাঁ মোসাবাহ তো আপনারা যারা তাওল করছেন আমরা তো মোসাবাহা নাই কারণ আল্লাহ রব্বুল আলমের মতো কেউ এই নেই এইরকমই আল্লাহ কারো নামা নয় আল্লাহর কথার মতো কারো কথা নয় আল্লাহর চেহারার মতো কারো চেহারা নাই জি আল্লাহ রবুল্লা আলমের হাতের মতো কারো হাত নয় এইভাবে জি আল্লাহর জাতের মতো কারো ব্যক্তিত্ব নাই। আর আল্লাহর সেফাত গুনাবলির মতো কারো গুনাবলি নয় এইভাবে মনে রাখতে হবে অন্তরে সন্দেহ সৃষ্টি করবে আর এইটাই তাদের কথা গ্রহণ জন্য যথেষ্ট। যখনই খটকাচ্ছে সেই তো কি জানি আমি ভুলে আছি নাকি যে বহু লোক এবার কোমরা হচ্ছে আরে সৌদি আরবে তো শেখদের কাছ থেকে এইরকম শুনে আসলাম কিন্তু তারা তো রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের কথা বলে না কিন্তু হিতাকাঙ্ক্ষী এরা তো সর্বস্তর ইসলাম চাই এরা তো আপনার পার্লামেন্টে ইসলাম চায় এরা তো আদালতে ইসলাম চাই তাই না কথা তো খুব আকর্ষণীয় শোনার পরে সংশয় পড়ে গেলেন তাহলে যারা রাষ্ট্রীয় পরে ইসলাম চায় তারাই তো জীবনের বেশি ঝুঁকি নিতে যাচ্ছে তাই না হ্যাঁ তার জীবনের বেশি ঝুঁকি নিতে যাচ্ছে আর সৌদি আরবে যেটা শেখাচ্ছে এরা তো ঝুঁকি নিতে চায় না তৌহদ সোনাদ ঝুঁকি নিতে চায় না কিন্তু এটা দেখলো না যে ইসলাম শুরু হয়েছে তৌদি আর শেষ হয়েছে তৌহদি ইসলামের পুরোটাই আম্বিয়া রসুলকে আল্লাহ পাঠিয়েছেন তৌহিদুল এবার আবার তহিদুল অলুইয়া প্রতিষ্ঠার জন্য হস্তান্তর করতে চেয়েছিল ওরা বলেনি যে মোহাম্মদ তোমার কি কি গরজ বলো দেখি সিরাতন্নবী যারা পড়েছেন ভালো করে জানেন প্রথম অফার ছিল প্রলোভন প্রথমে একটু হাসি উপহাস করে কোনোরকম করে থামিয়ে দেবো দমিয়ে দেবো কিন্তু হাসি উপহাস করে কাজ হলো না তখন প্রলোভন দেওয়া হইলো দেখি টব্দি লেখি হয় হে মোহাম্মদ এনকনতা তৈরি মলকান মল্লাক তুমি রাজত্ব চাও তো তোমাকে রাজা বানিয়ে দিচ্ছি গোটা মক্কা নগরী তুমি রাজা আর আমরা হচ্ছে প্রজা কি চাও তুমি এই এইসব বাদ দা আমাদের দেবদেবী যে মূর্তি এসবের বিরুদ্ধে বলিও না এসব বিষয়ে বলিও না তৌহিদ শিরিক এসব কিছু বলিও না বাকি তুমি মক্কার রাজা অনকুল তোর মালান আর তোমার এই নবীর দাবি করে যে তোমার কালেকশন করে হ্যাঁ ধন দিয়ে তোমার বাড়িঘর ভর্তি করে দিচ্ছি কি চাও তুমি মানুষের এইগুলোই তো টার্গেট থাকে দুনিয়ার যাদের গরজ থাকে টার্গেট কি থাকে গাড়ি বাড়ি নারী। তিনটে গরজ থাকে তাই না নেতৃত্ব কেউ নেতৃত্ব লোভই আজকাল যে রাজনৈতিক দলগুলি করেছে নেতৃত্ব লোভে ক্ষমতায় যাবে তাই না চেয়ারম্যান হবে এমপি হবে মিনিস্টার হবে আর কিছু হবে আর এ নেতৃত্বের মাধ্যমে টাকা ইনকাম করবে কারণ রাজনীতি করলে বেহিসাব টাকা ইনকাম করা যায় যে চাকরি বাকরি আর ব্যবসা করে অত সহজ নেই ব্যবসাতে বড় রিস্ক আছে ঝুঁকি আছে কিন্তু রাজনীতি করে ঝুঁকি নেই পার্টির সাথে আছি আর পার্টির লেভেলের উপরে উঠে যাচ্ছি ঠিক না তো যারা রাজনীতি করে আজকালকার প্রচলিত রাজনীতি তাদের দুটোই গরজ কিন্তু ক্ষমতা দখল করা গরজ হ্যাঁ বসতে হয় ক্ষমতার চার খুব সাদের খুব মজার জি একটা স্বাদ আছে আর পয়সার স্বাদ ছোট বাচ্চারও পয়সার স্বাদ আছে আপনি দু বছরের বাচ্চাকে দিয়ে দেখো টাকা ফট করে কেড়ে নিবেন আপনার হাত থেকে মানুষের নেচার হচ্ছে এটা হচ্ছে স্বপ্ন মানুষের খাই খাই খাই খাই জি তো এগুলো এই রাজনীতি করে হাসিল হয় তো নবীলকে তো তা তো বলা হয় তা তো রাজি হলেন না তো কি চাও আবার কিছু লোক আছে যারা নারী প্রেমী হ্যাঁ তাদের উদ্দেশ্য যদি রকম চাও সুন্দরী রমনী চাও তাহলে তুমি বলো যে মক্কার কোনটি সুন্দরী মেয়ে তোমার পছন্দ সেটার সাঁজে তোমার বিয়ে দিয়ে দিচ্ছে আল্লাহর এই সমস্ত আফারসর উল্লাহ আমার কাছে এসেছিল নিয়েছিলেন সূর্য দিয়ে দাও বাম হাতে কামার চাঁদ দিয়ে দাও তো মা তারাক হাজাল আমরা এই কাজ আমি ছেড়ে দেবো না দিনের দাওয়াত এবার তার দাওয়াতকে ছেড়ে দেবো না জি হয় আল্লাহর আব্দুল আলমিন এই পথে আমাকে সফল করবেন বিজয় দান করবেন আর না হলে এই পথে আমি শেষ হয়ে যাব যাব। কিন্তু না? তো শেষ আলী সাল্লাম কেউ আল্লাহ রাব্দুল আলমিন যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন মোদিন আসার পরে তা কেউ ক্ষমতা টার্গেট বানাবা জন্য পাঠায়নি কিন্তু জামাত ইসলামী খনিদের কথা হইল যে ইসলাম তখনই কায়েম হয় যখন আপনি ক্ষমতা দখল করতে বললেন। আর এটি হচ্ছে ইসলামের পুরো টার্গেট নজ্লা স্বার্থ ইসলামের পুরো ব্যাখ্যাটা হচ্ছে কারণ ক্ষমতার লোভ সবারই আছে কে শক্তিশালী থাকতে চায় না কে ওপরে থাকতে চায় না স্বেচ্ছায় কেউ নিচে থাকতে চায় কেউ থাকতে চায় না আপনি আমি সবাই সবাই ওপরে থাকতে চায়। এই আল্লাহ আলবানী রহম সালাফি আলোচনা করতে বলেছেন যে ধর্মটি নিছক পার্থিব মানে দুনিয়ার স্বার্থ যে পুরো ইসলাম পালন করে টার্গেট হচ্ছে কি গদি ক্ষমতা আর যারা সালাফি তাদের যে টার্গেট পুরো ইসলাম পালন করে সেটা হচ্ছে दुनिया तौहि भित्तीद्लाफर समस्त नबीर के पाठिए वस्तुवान तहतिकुद तौहिद और एर माध्यम जान लाभ कराला दुनिया नहीं स्वर्थ आ জান্নাত যদি কোনো স্বার্থ থাকে সেটা হচ্ছে জান্নাত আর সেটা কিসের মাধ্যমে হাসিল হতে পারে তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে তৌহিদের বাস্তবায়নের মাধ্যমে জন্য তাহিক এমআদ আবদুল্লাহ মহতুল্ল কেতাব একটি অধ্যায় কায়াম করেছেন বাবু মান হাকা তৌহিদ দেখা জান্ন যে ব্যক্তি তৌহিদের বাস্তবায়ন করল তৌহিদের প্র্যাকটিক্যাল করতে পারল মানে যে দাতা নিয়ে বলতো। কিন্তু দ্বন্দ্ব কোথায় ছিল আল্লাহ একক মাবুদ না এবাদত এসব দেব দেবীও পাবে আল্লাহরও হবে আর জালাল আল্হাত এতগুলি উপাস্য এতগুলি মাবুদ সবার এবাদত করি আর এই বলছে বাকি সব বাতির এইটা মেনে নেওয়া যায় না ইনাহাজ আলাহ সৈয়াব এটা আশ্চর্যজনক কথা মোহাম্মদের কথা আসল আল্লাহ এইটা মেনে নেওয়া যায় সৈয়া সহবুল্লা আলম তাদের কথা তুলে ধরেছেন তো এই গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন যে সালাফি আমি জামাত ইসলামের আলোচনাগুলিতে এই পয়েন্টটা অবশ্য বলেছি কিন্তু এখানে যেভাবে বললাম যাই না ওইভাবে বলেছেন অন্যভাবে বলেছি কিন্তু এই কথা বলেছি যে সালাফিদের টার্গেট নিছক আখেরাত মুখী তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে একটা পয়সা পাবো না একটা দুনিয়ার গরজ নেই ক্ষমতার গরজ নেই কিন্তু আল্লাহ নিয়ামত হিসাবে দিয়ে দেবেন যখন তৌহিদ প্রতিষ্ঠা করবে তখন ক্ষমতা আল্লাহ রা আলম নিয়ামত হিসাবে দেবেন এই ওয়াদা করেছেন সুরা নূরে জি যেমন সৌদি আরব আল্লাহ দিয়েছে এ আলে সৌদকে দিয়েছে জি সৌদি আরবের আরব গরিব বেদইন ছিল যারা তাদেরকে আল্লাহ নেতৃত্বে দিয়েছেন যখন তৌহিদ এখানে প্রতিষ্ঠিত হয়েছে শির একবার নিশ্চিহ্ন হয়েছে বেদা দূরীভূত হয়েছে আর তৌহিদ ভিত্তিক দাওয়াত এখানে হয়েছে আর সেই দাওয়াতের সাঁত দিয়েছেন আলী সৌদ ইমা মোহাম্মদ বিন সৌদ রাহমাহ জামিয়ান তখন দেখেন আল্লাহ রবাহিন এখানে কত রহমত আর বরকত দিয়েছেন চারিদিক থেকে নেই ফসলের জমি নেই এমন কিছু বাজ্যে কিন্তু দেখেন ইয়া তিহারিস কহরা গাদা মিনকুল্লি মাকা হান যারিদিক থেকে সারা বিশ্ব থেকে সমস্ত রকমের রিজিক আসতে আছে সবচাইতে হ্যাঁ হাই কোয়ালিটির চাউল আসছে হাই কোয়ালিটির ফলমূল আসছে সারা পৃথিবীর ফলমূল এখানে আর খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে থেকে আসলে জি আমার দেশে কোনো একটা জমি বেকার নেই সবগুলিতে ফসল হয় দুই ফসল তিন ফসল হয় তারপরও মানুষ কেন খেতে পাচ্ছে না কারণ তৌহিদ নেই যে সিরকে ডুবে আছে যে জি এই জন্য যাই হোক কথা করে আসল বিষয়ের দিকে যাই সেটা হচ্ছে কি বলছেন যে তোমরা এইসব গুমরাহি থেকে বেঁচে থাকো সেটা হচ্ছে এলমুল কালাম দর্শনের গুমরাহি ঝগড়া তর্কের গুমরাহি এবং কেয়াস যুক্তি করা ধর্মের বিষয়ে তর্ক করা কারণ এগুলি কথা শুনতে গেলে যদিও বলো আমি নেবো না তাদের নেবো না কিন্তু তাদের সাথে চলাফেরা করছি উঠা করছি এতে তোমার অন্তরে সন্দেহ সৃষ্টি করবে এবং সেটাই তোমার গ্রহণ করে না তুমি বেদাতে লিপ্ত হয়ে গেলে অথবা তুমি নাস্তিক হয়ে গেলে অথবা তুমি খারিজ জঙ্গি হয়ে গেলে যে জঙ্গিদের কি সংশয় তো সংশয় কি সংশয় জানেন বেশি পড়লেই অত পড়তে দেব না ষোলো বছর ১৮ বছর হইলেই ওদেরকে হ্যাঁ জঙ্গিবাদ শিখিয়ে দাও ওদেরকে ট্রেনিং করিয়ে দাও নজি চি সবী করেছেন এটাই যে তাদের এলেম কম হবে এলএম কম হবে কিন্তু খুব চমৎকার চমৎকার আকর্ষণের কথা বলবি যে আমরা রক্ত দিতে প্রস্তুত জানাও কোরবানি করতে প্রস্তুত যে ওদের সাথে উঠা বসা করবে না ওদের সাথে বসলেই সন্দেহ তৈরি হবে সংশয় তৈরি হবে তাতে ধ্বংস হয়ে যাবে এটাই তোমার কবুল করে নাও অমা কানা জান্দা কাতুন কাত্তালা বেদাতুন দলাওয়ালা যে কোনো বিধর্মিতা নাস্তিকতা অথবা কোনো বেদাত অথবা কোন কুপ্রবৃত্তির অনুসরণ কোনো গোমরাহি এগুলি থেকে এসে থাকে ইল্লা বিন আল সমস্ত কিছু দর্শন থেকে এসে থাকে জেদাল ঝগড়া তর্ক থেকে এসে থাকে অলমেরা যুক্তি তর্ক অল কেয়াস যুক্তি থেকে এসে থাকে যুক্তিতে মুক্তি খুঁজতে গিয়ে কি হয়ে যায় গোমরাহ হয়ে যায় যুক্তি কি যুক্তি আমরা কেন মুশরিফ হয়ে যাবো কথা বলতে কি যুক্তি এই যুক্তিতে মুক্তি খুঁজতে গিয়ে মুশ্রিফ হয়ে গেছে ওয়াহি আবু আবুল বেদাতে এগুলি হচ্ছে বেদাতের দরজা এগুলি হচ্ছে বেদাতের দরজা এসব বিভ্রান্তির শিকার হও ও শুকুক সন্দেহের দরজা ও বিধর্মিতা বেদিন হওয়ার দরজা নাস্তিকতা দরজা ফাল্লাহ আল্লাহ সুতরাং আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো নিজের ব্যাপারে আগে নিজেকে রক্ষা করো ও আলে কাবিল আসার এবং তুমি দলিল কে আঁকড়ে ধরো আসার মানে যা বর্ণিত হয়েছে আল্লাহ থেকে করিম করিমের আয়াত এবং রাসুর সালি যাবন্দিত হয়েছে হিস জি আলেকবিল আসার ও আসহাবিল আসার আর যারা দলিল ওয়ালা তাদের সাথে থাকুক যারা দিনের আকিদার আলোচনা করুক এবাদতের আলোচনা করুক হালাল হারামের আলোচনা করুক আখলাখ চরিত্রের আলোচনা করুক তারা দলিল ভিত্তিক আলোচনা করে তাদের কথা শোনো তাদের বই পড়ো তাদের সাথে বসো তাহলে গুমরা হবে না ও তাকলিদ এবং অনুসরণ করবে লেখক এই কিতাবে কয়েক জায়গায় ইত্তেবাকে তাকলিদ বলে আখ্যায়িত করেছেন কারণ তাকলিদ আর ইত্তেবা একটি অপরটির ক্ষেত্রে তারা ব্যবহার করে থাকতো বা ওই জামানে ব্যবহার করত। তাকলিদ মানে হচ্ছে অন্ধভাবে অনুসরণ করা শাব্দিক অর্থ আর এরতেবা মানে চোখ খুলে অনুসরণ করা পার্থক্য একটু আছে কিন্তু কখনো কখনো যদি আপনি নিশ্চিত হন যে এই কথাগুলি উনি বলছেন ঠিক প্রত্যেকটা দলিল জানতে হবে না সাধারণ জনগণকে একজন আলেম সম্পর্কে দায়ী সম্পর্কে জানছেন যে উনি দলিল ছাড়া কথা বলেন না চেষ্টা করেন সবসময় দলিল ভিত্তিক কথা বলার তাহলে আপনাকে প্রত্যেকটা দলিল জানতে হবে আমার কাছ থেকে অথবা আর কার কাছ থেকে এটা জরুরি নয় কিন্তু আপনি একজন সাধারণ মানুষ হিসাবে তো এইটাকে আরবি শব্দে তাকলিদ বলা যেতে পারে কারণ প্রত্যেকটা দলিল আপনাদের জন্য আয়ত্ত করা সম্ভবও না তো কি করবে যারা শোনো এবং সাহাবাহিক অনুসরণ করো স্বর্ণযুগের লোকদের অনুসরণ করো তাবেইন তাবা তবেইন অনুসরণ করো এভাবে ইন্নাম তকলিদ কারণ দিন ইসলাম হচ্ছে অনুসরণের নাম এই ভাষ্যকার বলছেন এই তাকলিদ বলতে কি বুঝিয়াছেন তাকলিদ হচ্ছে এইভাবে আল্লাহ রবেন জি তো বলছেন দিন হচ্ছে অনুসরণের নাম কার অনুসরণ লিন্ন সালাম অনুসরণ প্রথম কার অনুসরণ করবেন আর আমাদের পূর্বে যারা গন ছিলেন সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন যারা যুগে যুগে নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন এই সরল পথের তারা আমাদেরকে অস্পষ্ট দিনের উপর ছেড়ে দেননি দিনকে স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে তৌহিদকে তৌহিদ সোননাথকে সোননাথ আর শির্ক শির্ক বেদাত বেদাঁত স্পষ্ট করে দিয়েছে কোনটি হেদায়ত আর কোনটি গুমরাহী স্পষ্ট করে দিয়েছেন ফাকাল্লে ধুমসুতার তাদের অনুসরণ করো ওয়স্তারি আরাম পেয়ে যাও অনুসরণ করো কোরআন সন্ন্যার আলেমদের অনুসরণ করো তাহলে কি হয়ে যাবে আরাম পেয়ে যাদের কাছ থেকে তারা যুক্তির পিছনে ছুটলে কে কি বলছে এটা দেখতে গেলে না না ওলা তুজাউজিল আসার দলিল অতিক্রম করিও না পার করিও না ওয়াহাল আসার আর যারা দলিল ওয়ালা দলিল ভিত্তিক কথা বলে ওলা মাইকে রাম তাদেরকে অতিক্রম করিও না ওয়াকিফ ইন্দাল মুতাশাবেহ যেখানে অস্পষ্ট মনে হবে সেখানে থেমে যা আন্দাজি কথা বলিও না অনুমান ভিত্তিক কথা বলিও না যেমন আলিফলাম মিম আলিফলাম রা। ঠিক আছে তহা ইয়াসিন অনেকে অনুমান ভিত্তিক তফসির করেছে তহা নবীর নাম ইয়াসিন নবীর নাম ঠিক আছে আলিফ বলতে এগুলো হচ্ছে শর্ট ফর্ম আল্লাহ লাম জিব্রাইল থেকে আর মি মোহাম্মদ থেকে এগুলো হচ্ছে আন্দাজি কি করা হ্যাঁ ঢিল ছোড়া আমরা যখন আম পেড়েছি আমের গাছে আমের দেশের লোক তো তখন কি করতাম ঢেল মারতাম ঢেল মারতাম দু চার পাঁচটা মারলাম মিস গেল গেল একটা পড়ে গেল বোঝা গেছে তো এইরকম এই ঢিল ছোড়া তফসির এই ঢিল ছোড়া তফসিরের পিছনে ছটিও না মত আসবে এগুলো মতো সাহাবে নবীর সর এগুলো তফসির বাতাননি সুতরাং এগুলোর পিছনে পড়িও না যেগুলোর মানে কি নিজের খেয়াল খুশি বলিও না জি যেখানে অস্পষ্ট এইরকম আল্লাহর গনগুলির আল্লাহর হাত আছে আল্লাহর হাত আছে ইয়াদ মানে হাত হয় কিন্তু হাত কেমন এটা হচ্ছে মোতাসবে মহকাম নয় জানি না তখন কি বলতে হবে আল্লাহর হাত কেমন কৈফ মুল महकमल मान चोख है अर्थात क्योंकि चोख कम ए महकम नुत सब पीछे छुट्टा तब जो अस्पष्ट মুখো সাবে সেখানে থেমে যাও ওয়ালাদ তাকে যুক্তি দাঁড় করবে না কোন কিছুকে করে না যুক্তি পেশ কর এবং তোমার নিজের পক্ষ থেকে কোনো এমন রাস্তা খুঁজিও না যার মাধ্যমে তুমি বেদাতির খণ্ডন করতে যাইবে বেদাতির খণ্ডন করবে দলিল দিয়ে করো দলিল দিয়ে তাদের কথাকে কাটার চেষ্টা করো দলিলের সামনে ঠিকবে না বেদাতিদের কথা কিন্তু দলিল বাদ দিয়ে যদি বেদাতির নিজের যুক্তি দিয়ে যদি খন্ডন করতে যান কখনো কখনো হেরে যাবেন এই আজকাল টকশোতে যারা নাস্তিকদের সাথে তর্ক করতে যাচ্ছে অথবা বেদাতিদের সাথে তর্ক করতে যাচ্ছে আর কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে না বা হঠাৎ করে একটা কি কোন বিষয়ের জবাব দিতে হবে সেই হাজের জবাব নয় এরকম যোগ্যতা নেই আর তর্ক সবাই চলে গেলো অনেক সময় নিজে হেরে চলে আসলো অথচ সেই আকিদার লোক ছিল কোরআনসোন অনুসারী তার মানে ইসলাম হেরে গেল সে ব্যক্তি হারলো তাতে ইসলাম হেরে গেল। বাহেল সোনল জামাত হেরে গেল না না মোটেই না তার দোষ কেন গেল সে কেন নাস্তিকদের সাথে তর্ক করতে গেল সাথে তর্ক করতে গেল কেন মজাবের অন্ধ সাথে দের সাথে তর্ক করতে গেল মজহাবের গোড়াদের সাথে তর্ক করতে গিয়ে ঠিকভাবে জমিতে পারলো না দুর্বলতা তার এর মানে এইটা যে করনসার অনুসরণটা তাহলে বাতিল মজহাব ঠিক এটা নয় এটা প্রমাণ করে না জি তো ওই বলছেন যে তুমি নিজের পক্ষতে থেকে কোনো হিল আর রাস্তা খুঁজিও না যার মাধ্যমে কি করবে তুমি বেদাতিদের খণ্ডন করবে খণ্ডন করবে কি দিয়ে দিয়ে দিয়ে দলিল দলিলক তোমাকে বেদাতিদের সম্পর্কে নিরব থাকা নির্দেশ দেওয়া হয়েছে বেদাতিদের যেখানে সংশয় আর সেই সংশয়ের তুমি সম্মুখ জবাব দিতে সক্ষম না খামা খামাখাতে তাদের সাথে সব তর্কে জড়াইতে যেও না আর এই সব টক্সতে গিয়ে আর জবাব দিতে পারছ না জবাব দিতে পারছো না হিমশিম খাচ্ছ দোষ তোমার কেন গেল ওগুলো করতে আমা আলম তা একটা তরীকা এড়িয়ে চলো আল্লাহ করছে ওয়া আরেদ অনিল জাহা এই জন্য এমাম রহমতুল্লাহ প্রখ্যাত সম্পর্কে বলছেন আমা আলেম তুমি জানো না যে এমাম মোহাম্মদি অন্য কপিতে রয়েছে অন্য তার এত ফজিলত এত মহত্ব এবং এত বড় এমাম হওয়া সত্ত্বেও এক বেদাতি কোন এতরাজ করেছিল সেই এতরাজের প্রশ্ন করেছিল সংশয় তুলেছিল উত্তর দেননি তিনি ফিমাস আল্লাহ একটি মাস একটি মশলা কথা বলেনি তার সাথে একটা শুধু মশলা এমন যে মেলা কিছু সে বেদাতি ছিল সেই জন্য তখন তাকে জিজ্ঞাসা করলো তার ছাত্ররা যে ওস্তাদ আপনি কেন জবাব দিলেন না এই বেদাতির ফাঁকা আল্লাহ তিনি বললেন আই কাল आशंका हईल से विकृति घटे अबव्याख्या करतेरिफ बिल माना शब्दीफ रद बदल करते क्योंकि अबव्याख्या माना अर्थव्याख्या करते बहुल व्याख्या करते जुक्ति पेश कर दिल जेटा फायफिकाल विषय तरह अंतर होते किसा कुमंत्रण तैरते कि সেই ওকে সুযোগই দেব না ওকে সুযোগই দেব না পারবেন না আর তর্ক থেকে বেঁচে থাকেন কারণ আপনি জানছেন যে নাস্তিকতা এটা সৃষ্টির শুধু মানুষের নয় সমস্ত সৃষ্টিগুলের প্রকৃতি বিরোধী ন্যাচার বিরোধী অনুভূতি বিরোধী অনুভূতি বিরোধী যদি দেখছেন গরম আমি বুঝে গেছি যে এটা গরম করেছে এমনিতে গরম হয়ে গেছে প্রাকৃতিক ভাবে গরম হয়েছে কেউ বলবে নাকি হয় সূর্যের তাপে গরম হয়েছে না হয় আগুনে গরম হয়েছে ঠিক না প্রচন্ড ঠান্ডা কন কয় না ঠান্ডা নিশ্চয়ই সেটা ফ্রিজে কেউ রেখেছে আর তারপরে সে ঠান্ডা হয়েছে ঠিক না অত প্রচন্ড শীতের সময় পশ্চিমা দেশে যেখানে চল্লিশ পঞ্চাশ চলছে সেই জন্য এরকম ঠান্ডা হয়েছে তাই না কারণ আছে কারণ। এখানে টেবিলটা কেউ যদি প্রাকৃতিকভাবে এখানে এসে স্থির হয়ে গেছে বিশ্বাস করবে কেউ তাহলে প্রাকৃতিকভাবে আমরা জন্মিচ্ছি ভাবে মরছি প্রাকৃতিক মৃত্যু আমাদের আমাদেরকে কেউ মারনেওয়ালা নেই আমাদের হায়াত নেই আমাদের কোন সৃষ্টিকর্তা নেই আমাদের বানানো এই সব প্রকৃতি বিরোধী নয় প্রকৃতি বিরোধী তারপরে এই যে কথাটি রয়েছে ইবনে রহমতুল্লাহ এই কথাটি রয়েছে মোসনাদে দার্মিতে সোনানের দার্মি যেটা তাতে রয়েছে ৩৯৭ নম্বর সেই আসার তারপরে বলছো তারা জল কোনো ব্যক্তিকে যদি বলতে শোনো ইনাজ্লা আমরা আল্লাহ তাজিম করে থাকি আল্লাহর কি করি আমরা তাজিম করে থাকি আল্লাহ রব্লা আলমিনের আজমত আল্লাহ রব আলমিনের বড়ত্ব আল্লাহ রানের মহত্ত অনেক বেশি অনেক সুহ যাতে ঘাটতি না হয় এটা আমরা সবসময় খেয়াল রাখি কথাটা তো খুব চমৎকার আমরা আল্লাহ তাজিম করি না আরে রুকুতে সুবহানা রব্বি আল আজিম পড়া এমন ফরজ রোক যে কেউ যদি না পড়ে ভুইলো যে তাও চলাত না বোঝা গেছে না सुभान आला सुभा सब्हेल मोताजेला गुमरा नाह आल्ला बड़ महत्व घोषणा कर আল্লাহর এটা সমীচিন্ন এটা হইতে পারে না যে আল্লাহর অনেক সেফাত আছে অনেক গুণ আছে কারণ জাহামিয়াদের থিওরি হচ্ছে যে তো সেফাত হলে তাদ্যদে লম চলে আসবে এটা আরবিতে বললাম একটু বাংলা ব্যাখ্যা না করে বুঝবেন না অনেকগুলি গুণ যদি হয় তাহলে সত্তাও অনেক হয়ে যাবে অর্থাৎ আল্লাহকে যদি রহমানও বলেন রহিমও বলেন খালেকও বলেন রাজেক বলেন হ্যাঁ গাফারও বলেন হ্যাঁ এইভাবে যদি ওয়াহাবো বলেন এইসব যদি বলেন তাহলে আল্লাহর অনেক যখন গুণ হয়ে গেল তো অনেক মবুদ হয়ে গেল না অনেক মবুদ হয়ে গেল অথচ কথাটা যদি একটু চিন্তা করেন তো বুঝবো একেবারে ভুল একটা লোকের মেলা গুণ থাকে না একটা লোক মাসা আল্লাহ আলেমও আর হাদিসের মাসা আল্লাহ বক্তব্য বাংলাও জানে ইংলিশ জানার গুণ আছে আরবি জানার গুণ আছে উর্দু জানার গুণ আছে হোমিও চিকিৎসা করে নয় আরো কিছু চিকিৎসা করে আবার গাছ গাছা চিকিৎসা করে আবার রুখিয়াও করে কতগুলি গুণ হইলো লোক তো একটাই তো সৃষ্টির ক্ষেত্রে যদি এটা হইতে পারে তা আল্লাহর ক্ষেত্রে অনেক সেফাত আছে কিন্তু আল্লাহর জাত আল্লাহর সত্তা হচ্ছে আল ওয়াহেদুল আহাদুমারা বুঝে নি পথ্রষ্ট হয়েছে আর বহু মানুষকে করেছে যে অনেকগুলি আল্লাহ শেফাত বলি গুণ বলি অনেক জাত আবশ্যক হয়ে যাবে তাহলে আল্লাহ হয়ে যাবে মুশেফ হয়ে গেলেন কাফের হয়ে গেলেন নাকি সেই জন্য মানা যাবে না রহমান রহিম এসব মানা যাবে তারপরে অন্যান্যরা যারা হয়তো নামগুলি মেনেছে যে আল্লাহর রহমান আছে কিন্তু এই রহমত আল্লাহ সেফাত এটা ব্যাখ্যা করতে হবে তাওল করেছে বলছে রহমত মায়া দয়ে হ্যাঁ তারপর রাগান্বিত হওয়া তাই না আল্লাহর হাসা এগুলো মানা যায় না আল্লাহ কিছু বান্দাদেরকে দেখে হাসেন তাই না আল্লাহ রাবুল আলমিন যদি পাপ করতে দেখেন বান্দাদেরকে তো আল্লাহ কি করেন রাগান্বিত হন অসন্তুষ্ট হন রেজাল রবে ফির ওয়ালেদ শাখাতর রবে শাখাতল ওয়ালেদ বলছে রাগ হয়ে যাও এটা তো দুর্বলতা আমাদের যখন রাগ হয় তখন আমরা কি হয়ে যাই ব্যালেন্সলেস হয়ে হালকা হয়ে যায় হালকা হয় না দেখেন স্থির বসে ঠান্ডা মেজাজে কথা বলছি কিন্তু মেজা যদি রেগে যায় তো এই ঠান্ডা মেজাজে কথা বলা যাবে না তখন মানুষ নিজেকে ব্যালেন্সে রাখতে পারে না এটা দুর্বলতা এটা সৃষ্টির দুর্বলতা বলছে যে আল্লাহ রাগেন এইটাতে তো কেমন হয়ে যায় এটা তো দুর্বলতা সেই জন্য আল্লাহর রাগ মানি না আল্লাহর রাগের শেফাত গজাবুল্লাহর শেফাত মহদুব আলহ মানে আল্লাহর গজবীদের ওপর হচ্ছে পাপিদের ওপর আল্লাহর গজব আল্লাহ আলী আল্লাহ আদাল আল্লাহ বলে না না না গজব নয় তাহলে আল্লাহর ক্রোধ নয় কি ক্রোধ যেটা প্রতিক্রিয়া ফলন সেটা হয় রাগ হইলে কি হয় রাগ হলে শাস্তি দেয় তাহলে আল্লাহর গজব মানে আল্লাহ শাস্তি দেবেন আল্লাহর গজবটা হয় না রাগ হয় না এইভাবে কি করেছে তারা বলছে আল্লাহ কখনো আল্লাহ কখনো হন করলে বান্দার তবাতে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন ওই ব্যক্তির চাইতে যে হাদিস হয়েছে না খুশি হইলে তো মানুষ অন্যরকম হয়ে যায় একটা খুশি না এটা আল্লাহর চলবে না চলবে না খুশি হলে কি করে মানুষ বকশিস দেয় তাহলে খুশি আল্লাহর সেফাত নয় কিন্তু আল্লাহ দেন মানে প্রতিদান উত্তম প্রতিদান দেন এভাবে তাবিল করেছে আশায়েরা মাতুরি দিয়ারা জি তো কিছুটাচ দিলাম যাতে বুঝতে পারেন যে কীভাবে কুমড়া হয়েছে ফিরকাগুলো আশায়েরা মাতুরি দিয়া তারপরে মৌতাজেলা তারপরে আপনার এই স্তরের এরা গুমরা কেউ বড় গোহরা কেউ মাঝারি গুহরা কিন্তু সবগুলি তো বলছেন যে যারা বলবে যে আমরা আল্লাহর তাজিম করেছি এজাসম আসার আর রসুল্লা যখন রসুল কোন হাদিস শুনে কোনো দলিলের কথা শুনে না আমরা আল্লাহর আল্লাহ করি সেই জন্য এটা মানতে পারি না ফালাম জেনা রাখো আন্না উজ্জাহি সে হচ্ছে জাহামি মানে আল্লাহর আসমা সেফাতকে নাম গোনাবলিকে অস্বীকার করে পাক্কা জাহামি আর না হইলে কাঁচা জাহামি হচ্ছে মোতাজেল আসার রসুল্লা সালাম তাদের উদ্দেশ্য হচ্ছে এই কথার দ্বারা তার প্রতিহত করা উদ্দেশ্য হ্যাঁ ছুঁড়ে ফেলা উদ্দেশ্য জি মানতে চাই না আসলে দলিল ওয়াজ ওম তার ধারণা আন্না যে আল্লাহর তাজিম করে তারা উদাহরণ গুলি দিচ্ছে এজাসা হাদিসা রুইয়াতে যখন আল্লাহর দেখার হাদিস্য নেই যে আল্লাহর দিদার দর্শন মোহাজেলা আল্লাহর দর্শনকে অস্বীকার করেছে যে হামিয়ার আল্লাহর দর্শনকে অস্বীকার করেছে যে আখেরাতে হাসরের মাঠে আল্লাহকে মমিন বান্দারা দেখবে জান্নাতে আল্লাহকে দেখবে বলছে না না না এগুলো হাতিস মানা যাবে না এগুলো মানা যাবে না কারণ আল্লাহকে দেখিবে তাহলে আল্লাহ রাবুল কে যদি দেখার কথা বলেন তো আল্লাহর তাহলে দেহ আছে তাহলে আপনি দেহবাদী হয়ে গেলেন মুজাসেমা হয়ে গেলেন না না ওই সব থেকে আমরা বাঁচি আল্লাহ তাজিম করি সৃষ্টির সাথে তুলনা করে ফেললেন মানুষকে দেখা যায় ঠিক না মানুষকে দেখা যায় আল্লাহকে কি করে দেখা যাবে এইভাবে যুক্তিকে প্রাধান্য দিয়েছে দলিলের উপর এরকম আল্লাহ আল্লাহ তার অস্বীকারি ইত্যাদি এরকম মেলা রয়েছে আল্লাহর সেফাত যে সেফাতে ফেলিয়া বিশেষ করে যেগুলি আলাই সারা রসুলাম সে কি রসুল উল্লাহামের হাদিস হাদিসকে সন্নাকে অস্বীকার করছে না খণ্ডন করে দিচ্ছেন ওয়াইজাকাল্লা যখন বলবে ইনাজ্লাহ আমরা আল্লাহর তাজিম করে থাকি যে আল্লাহ এক জায়গায় থেকে আর এক জায়গায় চলে যাবেন স্থানান্তরিত হবে তার আগের জায়গায় যে খালি হয়ে গেল তো এটা তো সৃষ্টির গুণ আমি এখানে বসে আনছি এখান থেকে চলে গেলাম তো আমার এখানে চারটা আমার খালি তো আল্লাহ সম্পর্কে বলবে না তাহলে আমরা মানবই না যে আল্লাহ কি করেন আগমন করেন আল্লাহ নেমে আসেন এসব মানবই না এসব হাতে চলে অস্বীকার আল্লাহ সেফাত গুলো অস্বীকার তো যেই ব্যক্তি বলবে যে আল্লাহ করি সুতরাং আমরা এটা মানব না যে বলবো ফাকাত জামা যখন বলবে আল্লাহর তাজিম করি সেই এগুলো মানি না তার ধারণা যে আল্লাহ আল্লাহ বিষয়ে আল্লাহ সম্পর্কে বা তার আল্লাহ সম্পর্কে অন্যের চাইতে বেশি জানে রস্লা চাইতে বেশি জানে বলেছেন গনগুলি আল্লাহর হাওয়ালাই সুতরাং এইরকম পথভ্রষ্ট যারা আল্লাহর আসমা সেফাত কে অস্বীকার করেছে অথবা তার তাল ভুল অপব্যাখ্যা করেছে তাদের থেকে সতর্ক সাবধান আশায়রা থেকে মাতরিদিয়া থেকে মোতাজেলা থেকে জনগণ এবং বেদাতি মোল্লাগুলো এই এই রয়েছে তাদের অবস্থা আমাদের দেশের সাধারণ জনগণ শুধু নয় বড় বড় আলেম শেখুল হাদিস আর বড় বড় কত কি তারা প্রতিষ্ঠাতা আর অমোক তাদের এত বিশাল খেদ রয়েছে আল্লা মা আর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা কিন্তু দেখা যাচ্ছে আল্লাহর সেফাতের ক্ষেত্রে গমরা পথভ্রষ্ট হতে রয়েছে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সবকিছুতেই বিরাজমান আল্লাহ নিরাকার জি কারণ আল্লাহর আকার বললে কি হয়ে যাবে হচ্ছে সৃষ্টির সাথে তুলনা হয়ে যাবে আমরা আল্লাহর তাজিম করি সুতরাং আল্লাহর আকার মানি না ওয়াহিনাসম হোম এদের থেকে বেঁচে থাকো আর এদের থেকে অন্যদেরকেও জনগণকেও সতর্ক সাবধান করো এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহরবুল আলম যেন আমাদেরকে হেদায়ত প্রতিষ্ঠিত রাখেন এবং সমস্ত রকমের আকিদা আমল এবাদত বন্দিগির যাবতীয় ক্ষেত্রে যে গুমরাহী রয়েছে বহুমুখী সমস্ত গুমরাহি থেকে জিনের অনিষ্ট থেকে মানুষের অনিষ্ট থেকে আল্লাহ রবুল আলমিন আমাদের হেফাজত করেন ওসল্লাহাম আলহ নবীন আহম্মদ ওলা আলহ ও সাহবহি